সম্মানিত দর্শক বৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু রচিত। বয়ানসামা তার আকিদার বর্ণনা এই কিতাবটি নিয়ে এই কিতাবটি আলোচনার প্রথমেই তিনি শুরু করেছেন তাহিদ দিয়ে তাহিদের প্রথমে বলেছেন ইনল্লা ওয়াহেদুল্লাহ শহী কালাহু যে আল্লাহ তালা এক তার কোন শরিক নেই ও সহিসল তার মতো কোনো কিছু নেই তার অনুরূপ কিছু নেই এটাই হচ্ছে একটি মৌলিক জিনিস আল্লাহ তালা পরিচয় দিতে গিয়ে তিনি শুরু করেছেন তাহিদুল্লাহ আসমাশে দিয়ে ওলা আশাই আমার তার মতো কোন কিছু নেই তিনি তার নাম এবং এর ফলে তিনি তার আগে আমরা আলোচনা করছিলাম নাম এবং গুণ কেন জানতে হবে তাহে সেফাতের গুরুত্ব কি কেন আমরা এগুলো শিখতে হবে গতফর্মে আলোচনা করেছিলাম যে অনেকগুলো কারণে তাহেদুল আসমেফ আমাদেরকে জানতে হবে তার মধ্যে সর্বশেষ যে আলোচনাটি আমাদের ছিল সেটা হচ্ছে যে যত বেশি আমরা আল্লাহ বা বলিজাতের নাম এবং গুণ জানতে পারবো তত বেশি আমরা আল্লাহ তালার উপর ইমান সুপ্রতিষ্ঠিত হবে কারণ আল্লাহ তালার উপর ইমান অর্থ হচ্ছে আল্লাহ নাম এবং গুণ সম্পর্কে ইমান কারণ এর বাইরে আর কোনো কিছু নেই দুনিয়াতে হয় আছে আল্লাহ তালার নাম না গুণ না তা সৃষ্টি এর বাইরে আর কিছু নেই নাম তার না তার নিজস্ব গুণ তার নিজস্ব সৃষ্টিও আল্লাহ তালার সৃষ্টি আলাদা সৃষ্টি সবসময় আলাদা থাকে সৃষ্টি সৃষ্টি তার সৃষ্টি তার কর্মকাণ্ড সব আমাদের দ্বারা পরিচালিত আমাদের মাধ্যমে পরিচালিত তিনি আমাদের আমাদের সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন তিনি জমিন সৃষ্টি করেছেন সূর্য সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য সবকিছু সৃষ্টি করেছেন গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন এই সৃষ্টি সম্পূর্ণ আলাদা তিনি এই সৃষ্টি এবং তার নাম এবং গুণ এই তিনটি পৃথিবীতে তিনটি ছাড়া কোনো কিছু অস্তিত্ব নেই সুতরাং আল্লাহ সম্পর্কে জানার যে জিনিসটা আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল ইজত সম্পর্কে জানতে হলে আল্লাহ ইমান বিল্লা যদি আমাদের প্রতিষ্ঠা হতে হয় অবশ্যই আমাদেরকে নাম গুণ এবং তার কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে এটাই বলো ইমান আল ইমান ও আসিফিয়া ও আফায়ালি আল্লাহর নাম গুণ এবং আল্লাহর ফেয়াল সম্পর্কে আমাদের জানতে হবে এর বাইরে কি কোনো কিছু আছে আপনি কি কল্পনা করতে পারেন পৃথিবীতে আল্লাহ নাম এবং গুণ যদি না জানি তাহলে তার আফায়াল সম্পর্কে আমাদের ধারণা হবে না কারণ আল্লাহ তাল্লাহ সম্পর্কে যত বেশি আল্লাহর নাম জানতে পারবো তত বেশি তার মহত্ব সম্পর্কে আমাদের ধারণা আসবে এই জন্য আল্লাহ তাল্লাহ যখন বলবো। যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাঈ ওয়া সিফATI আমরা সাধারণত শিখেছি এটা ঈমানের মুজমাল নাম দিয়ে যে আমাহ সিফাতি আল্লাহ তারা নাম এবং গুণ যত আল্লাহ নাম এবং গুণ জানলাম না স্পষ্ট হয়নি কি আবাদতার মধ্যে আছে এবং কি এর মধ্যে কি জিনিস লুকায়িত আছে এবং কোন জিনিস এর থেকে আমার শিক্ষা নিতে হবে এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে যত বেশি আল্লাহ নাম গুণ জানবে তত বেশি বাড়বে তত বেশি বাড়বে আল্লাহ যখন আমি জানবো যে মহালা থাকবে আর যত কম হবে তত আমার আমার ইমান আল্লাহ তাল সম্পর্কে যত কম জানব তত ইমান কমতে থাকবে এবং একসময় জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবো এই জন্য কোরআনকারিমে আল্লাহ বলেছেন যারা জাহেল তাদের সম্পর্কে বলেছেন ওলা তারা আল্লাহ কে ভুলে গেছে তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন অর্থাৎ যখন আল্লাহকে তারা ভুলে গেছে আল্লাহ তাল্লাহ তাদের এই লোকদেরকে নিজের নবসাকে ভুলিয়ে দিয়েছেন উলয় ইক উলফা তারাই ফেক কারণ তারা आल्ला तला सम्पर्के सठीक धारणा पाये आल्ला के भूल के नफ्र को विपक्षे जा जिनसे पहला सम्पर्ये और आल्ला तला सम्पर्के सठी ज्ञान अर्जन करनी और आल्ला तला सम्पर्क तरह मध्य धारणा अर्जित हैल्लाह तला सम्पर्णते नाम और गुण सम्पर्के सठीक धारणा अर्जन करते ष्ठ तो कारण आल्ला नाम और गुण आल्ला सम्पर्क ज्ञान हमस्तर मूल आल्लापर्ना समस्त मूल कारण जो व्यक्ति सम्पर्क जानते हम आल्ला नाम गुण ए कर्मकांडमे माध्यम ये शरियत प्रवर कराल नाम गुण प्रत्येक प्रभाव आभावे शरियत प्रवर्तित তার সমস্ত কর্মকাণ্ড একমত তার আল্লাহ তালার প্রত্যেকটি কর্মকাণ্ড হ্যাকমতের মাধ্যমে তিনি হ্যাকমত হ্যাকমতের তাকা দা হচ্ছে অর্থাৎ তার প্রজ্ঞার চাহিদা হচ্ছে এটা যে তিনি এটা করবেন সেই জন্য তিনি এটা করেছেন যখন তার আফাল সম্পর্কে না জানবো গুণ সম্পর্কে না জানবো তার নাম সম্পর্কে না জানবো তখন আমি সেটা সাব্যস্ত করতে পারব না এজন্য জন্য যখনই আমি তার নাম এবং গুণ এবং তার ফেল সম্পর্কে জানবো তখনই বলবো যে আল্লাহ তালার শরীরটা ঠিক সঠিক ছিল তিনি দয়া করেছেন শরীয় দিয়েছেন তার খবরগুলো সংবাদগুলো সত্য এবং তার আদেশ নিষেধগুলো সবই ইনসাফপূর্ণ এবং চিটা প্রজ্ঞাপূর্ণ বলে আমি তখন স্বীকিয়ে দেব কারণ তখন আল্লাহ সম্পর্কে আমি জেনে নিয়েছি এবং আমরা বলতে পারি যে আল্লাহ নামগুলোর প্রভাব পড়েছে তার শরীয়তে তার শরীয় এই নামের কারণেই শরীয়তগুলো সঠিকভাবে হয়েছে আমরা সেটা বলতে পারবো যখন আল্লাহ তাল্লাহার নাম এবং গুণ সম্পর্কে আমরা জানতে পারবো তখন বুঝতে পারবো যে আল্লাহ তালা কেন তার বা শাস্তি দিয়েছেন যোগে যোগে যখনই শাস্তি দিয়েছেন ধ্বংস করেছেন কেন দিয়েছেন আর যখনই তার কাউকে বাঁচিয়ে দিলেন নাজাত দিলেন কেন দিলেন তার এই নাম এবং গুণের সম্পর্কে জানার পরে আমরা বলতে পারবো এবং যখন তার শরীয়ত এই শরীয়ত কেন দিলেন শরীয় এই কাজটা কেন করলেন তখন বলব যে হ্যাঁ আল্লাহ তালার নাম এবং গুণের একমতের কারণে সেটার প্রজ্ঞার কারণে সেটার দাবির কারণে সেটার সেটার চাহিদার কারণেই আল্লাহ তালার এই শরীয়রটা এইভাবে দিয়েছেন এই তখনই আমি জানতে পারবো যে আল্লাহ তালার নাম এবং গুণের বিভিন্ন জিনিস তখন আমরা সাব্যস্ত করব। যে তিনি হচ্ছেন এর মাধ্যমে আলীম সবকিছুর তিনি জ্ঞানী সাদুদুল একাব সর্ব তিনি কঠির শাস্তিদাতা গফরুর রাহিম মহান ক্ষমাশীল এবং দয়াদ্র আরো বলব আন্নাহুল আজিজুল হাকিম পরবর পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় এভাবে আল্লা তাল রহমত হ্যাকমত মাসলাহাত এবং যত কিছু তিনি নির্দেশ দুনিয়াতে তিনি করেছেন সবগুলোর মধ্যে হয় সেটা হ্যাকমতার প্রজ্ঞার দাবি অথবা তার রহমতের দাবি অথবা তার আদের দাবি অথবা সেখানে মাসলাহাত স্বার্থ রয়েছে জনগণের মানুষের স্বার্থ রয়েছে আল্লাহ নয় মানুষের স্বার্থ রয়েছে এই তিনি সেটা করেছেন যত বেশি আমরা আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানতে পারবো তত বেশি তার শরীয়ত সম্পর্কে বুঝতে পারবো এবং শরীয়তের অবস্থা সম্পর্কে শরীয়তের গুরুত্ব সম্পর্কে এবং শরীয়তের শরীয়তের যথার্থতা আমাদের কাছে স্পষ্ট হবে সপ্তম যে কারণে আল্লাহ নাম এবং গুণ সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানা হচ্ছে মূলত একটি এমন এমন একটি ব্যবসা যে ব্যবসা সফল ব্যবসা কেন সফল ব্যবসা বলা হলো এই জন্য কারণ যখনই কেউ আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানবে তার অন্তরের ভিতরে প্রশান্তি আসবে সে এদিক সেদিক দৌড়ে বেড়াবে না যখনই বুঝবে যে দুনিয়ার কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহ রব্ব দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হলে আমার আল্লাহ রব্বুল ইজত না আল্লাহর কাছে তার অন্তর হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের মতো যে এই যখনই সে জানতে পারবে যে আল্লাহর দিকে তাকাবো আল্লাহ দিকে জান্নাতে আল্লাহ দিকে তাকাতে পারবো অন্তর তার প্রশান্ত হবে যখনই জানতে পারবে যে আল্লাহ তালা আমাকে জান্নাত দিয়ে আমাকে খুশি করে প্রশান্তি হবে দেবেন তার আজাব থেকে আমাকে নাজার আসবে এবং তিনি শুধু নাজার দিতে পারেন আর কেউ দিতে না আল্লাহকেই আমি ডাকবো আর কাউকে ডাকবো না অন্য কাউকে ডাকলে আমার কোন উপকার হবে না অপকার ছাড়া সুতরাং আমি আল্লাহকেই শুধুমাত্র ডাকবো যখন আমি এটা বুঝতে পারলাম যে সমস্ত কর্মকাণ্ডের মূল হচ্ছে আল্লাহ রবল ইজত তখন তাকে নিয়ে আমার যে ব্যবসা সেটা হবে উত্তম ব্যবসা إذن القرآن الكريم الله تعالى بلسان إن الله اشترى من أنفسهم وموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه, وعدا عليه حقا في التوراة والنزيل والقرآن ومن أوفى بأهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم মহা সাফল্য এখানে আছে যারা আল্লাহর রবুল ইজতের সাথে সওদা করবে আল্লাহ রবুল ইজতের সাথে যাদের ব্যবসা সেটা হবে সবচেয়ে সফলতার ব্যবসা সেটা হচ্ছে যে আমার জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ রবুল ইজতের সাথে সম্পৃক্ত করব। যখন কেউ এই কাজটি করবে সম্পৃক্ত করা একটাই মাধ্যম কারণ তাকে আমরা ধরা চোয়ার বাইরে তিনি গায়েব আলম গায়েবে তিনি ইমান বিল গায়েব আমরা তার সাথে এটা আমাদের আমাদের আল্লাহর উপর ইমানে হচ্ছে ইমান বিল গায়েবের জিনিস সুতরাং তার একটি জিনিসই আমরা পাই তার নাম এবং গুণ তার নাম এবং গুণ আমরা পাই এবং তার আফল গুলো আমাদের সাথে আছে সুতরাং আমাদের পায় এগুলি দিয়ে আমার হচ্ছে যখন জানবো যে আল্লাহ আবুল ইয়ে তাকে নিয়ে থাকলে আমার আর কিছু আর কারো কাছে যাওয়ার দরকার হবে না এই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন হাদিসে আব্দাহিত হাদিসে কুৎসিতে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেছেন كانوا على أطقى رجل واحد ما زاد في ملك شيئا ولو أن أولكم وآخراكم وإنسكم وجنكم كان, أف... كان على أفجر رجل واحد ما نقص من ملك شيئا إنما هي عمال أحسيها لكم فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه حديث توجد قرد تفرناك لديه حديث لديه حديث أبي ذر رضي الله عنه أبي ذر رضي الله عنه كي رسول الله صلى الله عليه وسلم بلسان اللح تعالى يا عبادي তোমরা দুনিয়ার সমস্ত মানুষ জিন সমস্ত কিছু এক হয়ে যাও যে আমরা সব ফাঁস আমার সব ইমানদার হয়ে যাবো মোত্তাকি হয়ে যাব আমার রাজত্বে কোন কিছু বাড়বে না আর তোমরা সবাই এক হয়ে যাও এক কলম হয়ে যাও যে আমরা সবাই ফাঁসে হয়ে যাব। আমার রাজত্বের কোনো কিছু কমতি হবে না তোমাদের জন্য শুধু তোমাদের আমলগুলি আমি ঠিক করে রাখি আমাল নর সিহালাকুম তোমাদের জন্য আমি সবকিছু গনে রাখি হয় আমার মজিদার খায়রান ফালি আহমদিল্লাহ যদি ভালো পাও আল্লাহ শুক্রিয় আদায় করা যদি খারাপ পাও ফাল আল উমান্ন ইফসা নিজেকে শুধুমাত্র তিরস্কার করো আল্লাহর উপর তিরস্কার কিছু দিও না কারণ তুমি ভালো কাজ করনি বলে পাওনি তাহলে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানবে আল্লাহর আফাল সম্পর্কে জানবে সেই ব্যক্তির মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারবে না এই জন্য যে সবসময় আল্লাহকে আল্লাহর সাথে তার ব্যবসা হবে যে কোনো কাজ করবে আল্লাহর তাওয়াক্কুল সে করবে আল্লাহর ভরসা করবে এবং আল্লাহর নির্ভর করবে যেন কাজ করবে যে কোনো কাজ করবে আল্লাহ তাল্লা কাজ কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে কোনো কিছু থেকে মুক্তি চাইবে আল্লাহর কাছে চাইবে ক্ষমা চাইবে আল্লাহর কাছে চাইবে কোনো উদ্ধার চাইবে আল্লাহর কাছে চাইবে তাহলে এই লোকের চেয়ে বড় বড় লাভবান ব্যক্তি আর কিছু হতে পারে না যে কারণ जे सरसिजे पवार जगह से व्यक्ति चाहिए पवार शक्ति से क्या चावर को मान ही है ना ओई व्यक्ति दुर्भागा जो व्यक्ति आल्ला केड़े ए महान रब्बल इजत के छड़े जिन्हें महत् महान महान महान सत्ता ए महत्वर अदिकारी सत्ता केड़े अन्य दिखे तर मन मन अन्नदी के डायट कर निल अन्दि के चले गल से व्यक्तर मत दुर्भागा और क्यों नहीं सूतरा এই আল্লাহর নাম এবং গুণ জানার মাধ্যমে আমরা আল্লাহ তাল সাথে একটি উত্তম সৌদা জিতে পারি এবং উত্তম ভালো একটা ব্যবসা আমি আল্লাহর নাম এবং গুণ দিয়ে তাকে আহ্বান করব। আর তিনি আমার ডাকে সাড়া দিবেন এই জন্য কোরআন কারিমে আল্লাহ তালিতে বলেছেন হোসনাহা আল্লাহর সুন্দর নাম এবং গুণ আল্লাহর সুন্দর নামগুলো রয়েছে সেগুলো দিয়ে তাকে তোমরা ডাকো তাহলে বোঝা গেল যে আল্লাহর নামগুলি ডাকার জন্যই দিয়েছেন তো আল্লাহর এই নামগুলি যদি আমি ডাকি তো ব্যবসাটা আমার পরিপূর্ণ হল আমি আর কারো কিছু ডাকবো না আল্লাহকে শুধু ডাকবো শুধু আল্লাহর কাছে তাকে ডাকবো আল্লাহ ফেরি যখন বলব আল্লাহ আন্তাল আমাকে ক্ষমা করে দিন কেন আপনি তো ক্ষমাশীল আল্লাহ ফাইকা আন্তর রাহিম আল্লাহ আপনি দয়াবান আমাকে দয়া দয়া করুন এভাবে প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে প্রত্যেকটি নামের অর্থ বুঝে যখন আমি ডাকবো এর অর্থই হচ্ছে আমি আল্লাহর রব্বুলকে চিনতে পেরেছি আমি আল্লাহ রুজকে জানতে পেরেছি আমি আল্লাহর আজমৎ সম্পর্কে জেনেছি মহত্ব সম্পর্কে জেনেছি আমি এই ব্যবসায় লিপ্ত থাকবো সারা জীবন আমি আল্লাহ নাভ এবং গুণের চর্চা করব। তাহলে আমি এর মাধ্যমে আমি শুধুমাত্র আল্লাহ নৈকুট অর্জন করতে পারব এর চেয়ে বড় নৈকুট্য অর্জনের আর কিছু নেই এই জন্য দেখবেন কখনো রসুল্লাহ সাল্লাম বেশিরভাগ সময় যখন দোয়া করতেন আল্লাহ নাভ এবং গুণগুলি উল্লেখ করতেন কারণ এর মাধ্যমে এই ব্যবসাটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যবসা এই ব্যবসাটা এই দোয়াটা হচ্ছে বলেছেন এক লোক বলেছে যে আল্লাহ ইয়াজ আল জাল ইক্রাম হেয় জাল ইক্রাম হে মহান অধিপতি হে মহান মহান ক্ষমতাধর এবং মহান সম্মানের অধিপতি যখন এই নাম দিয়ে ডাকলো তখন রসুল্লাহ সাল্লাম বলেন জালালাম মহান আল্লাহ এই মহান আল্লাহর মহত্ব এবং সম্মান প্রকাশ করে এবং তিনি যে দানবীর তিনি দাতা এই কথাটি ডেকে তার কাছে তোমরা বেশি বেশি চাও তাহলে সেটা গ্রহণযোগ্য হবে এই জন্যই দেখেন দেখুন প্রত্যেকটি নবী কিন্তু যখনই কোন দোয়া করেছেন তখনই কিন্তু আল্লাহর কাছে বিনয় প্রকাশ করেছেন কারণ তিনি জানেন যে আল্লাহর আল্লাহ রবুল ইজতের নাম যেখানে আছে সেটাই হচ্ছে মহৎ এবং সেই জন্য बुजते आल्ला नाम एवं गुण के कारण जीवन जीवन सफलता निर्भर कर गुण शिखते जानतेलते अष्टम जो कारण আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এই আল্লাহ নাম এবং গুণ সম্পর্কে জানলে আমরা ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারব এবং আমাদের যে সমস্ত অন্যায় কাজ হয় তা থেকে আমরা সে অন্যায় পদগুলি রুদ্ধ করতে পারব এবং আমাদের আশার আশার আশার দরজাটা খুলে যাবে এবং আমরা সবরের দরজা সবরের মধ্যে আমরা সহযোগিতা পাব যে আল্লাহ রবুল ইজুদ আমাকে সবর করতে বলেছেন এবং যখন এই আল্লাহ রবুল ইজ নাম এবং গুণ জানতে পারব। তখন আমাদের মধ্যে যে অলসতা এবং আমাদের মধ্যে অলসতার যে অবস্থা তৈরি হয় তা থেকে আমরা মুক্তি হতে পারবো এবং আল্লাহর আবাদতের দিকে আমরা যত বেশি ধাবিত হতে পারব গুনার কাজ থেকে দূরে সরে যেতে পারবো এবং মসিবত এবং বিপদে বিপদে সব সময় আল্লাহর কাছে আমরা প্রশান্তি পাবো এবং আমাদের শয়তান থেকে আমরা মুক্তি পাবো শৈতান থেকে আমরা মুক্তি পাবো এবং शयतान कर्कंड आल्ला प्रदान कर फलाफल दिए बुझे आल्ला नाम गुण जाना अर्थ हमें विपद आपदे उद्धार पा और आल्ला बहु दार उन्मुक्त हो उन्मुक्त हो जा কিন্তু এই জন্য নাম এবং গুণগুলো যত বেশি সম্ভব আমরা অর্থ বুঝে আমরা পড়বো এবং সেগুলি আহ্বান করব সেগুলো দিয়ে আল্লাহকে আহ্বান করব এবং এগুলোর মাধ্যমে যখন তেরাওয়াত হবে কোরআনে করিম তখন এগুলোর কথা যখনই আসবে তখন অর্থটা খেয়াল রাখবো যে মহান আরবুল ইজত এরকম এত মহান সত্তা এই তার এই নামগুলো দিয়ে আমরা আল্লাহকে আহ্বান कारण हम जो बेसि नाम दिए डी विपदे पड़बेंगे नामगुली तेज रब्बल इज्जत दिखे धावित हमें मन हो बद्ध दर्जागुली दिन खुलबा आल्ला खुले देवें तो आल्लासेरना देवें यह विपदे आपदे समस्या सब समय एकम्र रब्युलज्जतर का धर्ना देवेंब्जतर कथा के मानते हैं गुण सम्पर्क जा अपना के नाम गुन गुन जानते हैं से गुला के आहवान करते हैं नम्बर कारण के रब नाम और गुणगुलते हे आल्ला तलार नाम और गुण ही गुणगुल्वर क्योंकि आसमान और जमीन सृष्टिर प्रत्येक क्याचालना करीम आल्ला যে নাম এবং গুণ গুলো যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন যদি আপনি নাম এবং গুণ না জানতেন আল্লাহ তালা সৃষ্টি সম্পর্কে আপনি পরিপূর্ণ ধারণা আসতো না যেমন আমরা তেলাবাদ করেছি এর পূর্বেই আল্লাহ তালা বলেছেন মা কদার উল্লাহ হকা কদরিহিজ কল মা আনজাল মিন সেই যারা বলে যে আল্লাহ আল্লাহ যারা বলে যে তার গুনাগুন জানে না অথচ আল্লাহ তালা গুণ হচ্ছে তিনি আসমানসূহ ধারণ করবেন এক জমিন এক হাত ধারণ করবেন কে দিন আসমানসমূহ তার ডান হাতে পেছানো অবস্থায় থাকবে অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন আম হাসিবল্লা যারা অন্যায় করেছে যারা ভালো কাজ করে সব একরকম কিভাবে হতে পারে তোমরা কত খারাপ তোমরা বিচার ফসলা করছ কখনো তা সত্য হতে পারে না সত্য এটাই যে যারা ভালো কাজ করবে তাদের জন্য ভালো কিছু রয়েছে কারণ তিনি রব্বাকে হাকিম আলিম তিনি হাকিম সুবিজ্ঞ বিজ্ঞতার পরিচয় দিবেন তিনি তিনি আয়াদ করবেন ইনসাফের দাবি হচ্ছে এটা যে তিনি তারা ভালো কাজ করে ভালো দিবেন খারাপ কাজ করবেন তাদের খারাপ ব্যবস্থাপনা তাদের জন্য রাখবেন সেটা ইনসাফের দাবি সুতরাং জান্নাত জাহার নাম তিনি তৈরি করেছেন এটা ওই ব্যক্তি ধারণা করতে পারে যে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নেই যার সেই ব্যক্তি শুধুমাত্র এই ধারণাগুলো করতে পারে অন্য কেউ করে না এই জন্য কোরআন করিম আল্লাহ তালী অন্য আয় বলেছেন আপনার হাসিবি তুম আন্না মা খালকনা কুম আুমিলাইনাল যা তোমরা কি মনে করিস আল্লাহ তালা এগুলি এমনি সৃষ্টি করেছেন বেহুদা সৃষ্টি করেছেন সবকিছু তোমাদেরকে কখনো নয় এটা কখনো হতে পারে না রব্জি তার প্রত্যেকটি কাজ হাকিম তিনি সুবিজ্ঞ তিনি আল্লাহুল মালিকুল হক ইল্লাহু রব আরিম সুতরাং মহান রব ইত তিনি মালিকুল হক হক বাদশাহ হক মালিক তিনি লাহ তিনি বেত আর কোনো সত্য নেই মহান রবের সমান আর্শের রব তিনি মহা আর্ষের মহান রব তিনি এই রবল ইজত তিনি বেহুদা কোন কাজ করেনি ওই সময় বুঝতে পারবেন যখন এই নামগুলি আপনি বুঝতে পারবেন যে তিনি মালিকুল হক এবং তিনি রব্বল হারশিলকারিম সুতরাং না আল্লাহর নাম এবং গুণগুলি যদি কেউ বুঝতে পারে কখনো আল্লাহ সম্পর্কে তার খারাপ ধারণা আসবে না সুতরাং আমাদের সবসময় চিন্তা করতে পারলে নাম এবং গুণগুলি জানি এবং আসমত সিফাত সম্পর্কে জানি তাহলে আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের সঠিক ধারণা আমরা পেতে পারি আমার বিশ্বাস যে আমরা আল্লাহ তাল্লাহার নাম এবং গুণ সম্পর্কে যে তথ্য জেনেছি এর মাধ্যমে এর এরপর থেকে আমরা কখনো নাম এবং গুণের ব্যাপারে কোনো ছাড় দেব না বরং কোরআন এবং সুন্না যা এসেছে যে সমস্ত নাম গুণ এসেছে সেগুলিকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করবো এবং আল্লাহ তবুল ইজতকে সেই নাম এবং গুণ দিয়ে আহ্বান করবো আল্লাহ আমাদেরকে দিন বুঝার মহমানা তৌফিক দান করুন আসালামু আলাইকুম বরহম আল্লাহ ববরকাত